রমাদান উপলক্ষে র বিশেষ লেখের সিরিজ চেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহান সুন্দর সব নাম আল আসমা উল হুসনানিয়েলাইকুম আরহামাকিমানুবাহ তিনি আল করিফ যিনি নিকটবর্তী আল্লাহ সুবল তাল্লাহ কোরআন উল্লেখ করেছেন ইন্না হুসামি আন করিব নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা নিকটবর্তী আল্লাহ তাল্লাহার এই যে নৈকট্য এটা সত্তাগত বা বস্তুগত নয় বরং তিনি তার জ্ঞানের মাধ্যমে সবার নিকটে অবস্থান করেন যারা আল্লাহর ইবাদত করে তিনি তাদের কাছে থাকেন তাদেরকে ভালোবাসার মাধ্যমে যারা তার নিকট সাহায্য চায় তাদের নিকটে থাকেন তাদেরকে সাহায্য প্রদান করার মাধ্যমে যারা তাকে ডাকে দোয়া করে তাদের নিকটে তিনি থাকেন তাদের ডাক এবং দুয়া শ্রবণ করার মাধ্যমে এবং সেগুলোকে কবুল করার মাধ্যমে এই নামকে আল্লাহ কুরআনে তিনটি ভিন্ন স্থানে উল্লেখ করেছেন যেমন একটি স্থানে আল্লাহ তিনি বলছেন ইবাদি যখন আমার বান্দারা হে নবী আপনার কাছে জানতে চাই আমার ব্যাপারে তখন আপনি তাদেরকে জানিয়ে দিন ফা ইন্নি ক্যারিব আমি তাদের নিকটবর্তী আমি তাদের নিকটেই রয়েছে। বান্দার নিকটবর্তী হওয়ার সাথে বান্দার ডাক এবং দুয়াতে সারা দেওয়ার মধ্যে নিবিড় পারস্পরিক সম্পর্ক রয়েছে যেমন কুরআনের অন্যত্র আল্লাহ সুবাহনত আল্লাহ উল্লেখ করেছেন সালেহ আলি ইসাল্লাম তিনি তার জাতির কাছে আল্লাহ সুবাহ আল্লাহর পরিচয় পেশ করে যখন তাদেরকে দিকে আহ্বান করেছিলেন সেখানে সেই বক্তব্য তিনি সমাপ্তি করেছেন এই কথা বলে ইন্না রব্বি মুজিব নিশ্চয়ই আমার রব তিনি নিকটবর্তী এবং তিনি দোয়া শ্রবণকারী দোয়া কবুলকারী জবাব প্রদানকারী তিনি সামুদ জাতির কাছে আল্লাহ সুহামতাল যে পরিচয় তুলে ধরেছেন সেখানে তার আল ক্যারিব তথা নিকটবর্তী এই নামটিকে উল্লেখ করেছেন এবং আল মুজিব বা যিনি জবাবদানকারী সারা প্রদানকারী দোয়া কবুলকারী সেই নামটিকে উল্লেখ করেছেন এবং লক্ষণীয় বিষয় হচ্ছে কারিব এবং মুজিব এই দুটি নাম পাশাপাশি একত্রে জোড়া হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে মুজিব নামটি কোরআনে একবারই এসেছে সেই নামটি প্রসঙ্গে পৃথক আলোচনার দাবি রাখে আজকের পর্বে আমরা শুধুমাত্র কারিব নামের উপরে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখছি সুতরাং আমরা বলছিলাম আল্লাহ সুতলার পরিচয় যখন কেউ জানতে চায় সেই ক্ষেত্রে কিভাবে আমরা শুরু করব এই প্রসঙ্গে আল্লা সুমতাল্লাহ কোরআনে সুরাবাকার আয়াতে নিজেই বলেছেন যখন বান্দারা হে নবী আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায় তখন তাদেরকে আপনি জানিয়ে দিন যে আমি তাদের নিকটেই রয়েছি সালেহাল্লাম যখন তিনি জামুদ জাতির কাছে প্রেরিত হয়েছিলেন আল্লাহ সুমাতাল্লাহ সেই প্রসঙ্গে উল্লেখ করে বলেছেন যে তিনি কিভাবে আল্লাহর পরিচয় তাদের সামনে পেশ করেছেন তিনি বলেছেন আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ নেই তিনি এই জমিন থেকে এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সেখানেই তোমাদের বসতি প্রদান করেছেন রাস্তাকে ফিরোহো জুম্মা তুব ইলাইহি ইন্না রব্বী ক্যারি বম মুজিব অতএব তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো ইস্তেকফার করো তার দিকে ফিরে এসো তওবা করো কারণ ইন্না রব্বী ক্যারি বম মুজিব নিশ্চয়ই যিনি আমার রব তিনি অতি নিকটবর্তী তিনি দোয়া কবুলকারী এবং ডাকে সারা প্রদানকারী ইন্না রব্বী ক্যারি বম মুজিব শয়েখ আল ইজাবের হাফিজাউল্লাহ তিনি আল্লাহ সুবাহাত আল্লাহর উত্তম গণবাচক নামসমূহের মধ্য থেকে নির্বাচিত কিছু নাম নিয়ে বেশ চমৎকার একটি গ্রন্থ রচনা করেছেন বইটি বাংলা এবং ইংরেজি বিভিন্ন ভাষাতেও অনুবাদ হয়েছে মূল বইটির নাম হচ্ছে লি আন্না সেখানে তিনি আল ক্যারিব নামটি নিয়ে চমৎকার একটি অধ্যায় রচনা করেছেন এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে মানুষ যদি জানতে চায় আল্লাহ সুবাহতআ আল্লাহ সম্পর্কে আল্লাহর পরিচয় সম্পর্কে তাহলে প্রথমেই আল্লা সুবাহতআলার নিকটবর্তী হওয়ার যে বৈশিষ্ট্য সেই গুণটিকে মানুষের সামনে উপস্থাপন করা উচিত কারণ মানুষের অন্তরগুলোকে এমনভাবে প্রস্তুত করা হয়েছে সুদূরবর্তী কোনো সত্তার ইবাদত করার জন্য মানুষের অন্তরগুলো প্রস্তুত হয় না তারা প্রস্তুত হয় না এমন কোনো রবের ইবাদত করার জন্য যিনি তাদের আহ্বান শুনেন না কিংবা তাদের প্রয়োজন পূরণ করেন না এজন্যে তিনি বলছেন কাজেই যে ব্যক্তি আল্লাহর সাথে পরিচিত হতে চায় তাকে আপনি সর্বপ্রথম যেই পরিচয় প্রদান করবেন সেটা হলো তিনি অতি নিকটে এভাবেই আল্লাহ তিনি আমাদেরকে শিখিয়েছেন তার ব্যাপারে জানতে কারণ তিনি বলেছেন ওয়া ইজা আলাকা ইবা আননি আন্নি ইনী কার্যারিব যখন বান্দারা আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায় তখন আপনি তাদেরকে বলুন জানিয়ে দিন আমি তাদের নিকটবর্তী ইননি ক্যারিব শেখ আলি জাহাবের তিনি আরও বলছেন আল্লাহতালার এই নৈকট্য আপনাকে শেখাবে তাকে ভালোবাসতে তার কাছে একাকী চাইতে এবং তাকে ভয় করতে पशापी आपके अभ्यस्त कर क्षमा चाइते फिर जस्तेकफार करते तौबा करते कारण आपनर सब चे निकटे रेन सब समय आपनर निकटे थार कारण अपनर प्रति पाप क्ज गुणाहर क्ज अबाधता और सकल विश्वासघातकता प्रत्यक्ष कर निकटवर्ती आपनर क्षमा चावा और तौबा के कार्यकर कर देवें जे कारण सलेह सलम সে অবাধ্য জাতিকে আল্লাহর দিকে আহ্বান করে বলেছিলেন ফিরোহাতু ব ইহি ইন্না রব্বী কারিব মুজিব তোমরা তার কাছে ক্ষমা চাও তার দিকে ফিরে এসো নিশ্চয়ই আমার রব নিকটবর্তী সারা প্রদানকারী সুতরাং আল্লাহ সহ তিনি আল কারিব তিনি নিকটবর্তী এই নামটি আমাদের মধ্যে একটি মিশ্র অনুভূতি প্রদান করে এর কারণ আমাদের বিভিন্ন রকমের অবস্থা বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে যে আমাদের মধ্যে কেমন অনুভূতি সৃষ্টি হবে যে ব্যক্তি অনেক বেশি গুণাহাগার যার মধ্যে পাপ অবাধ্যতা আল্লাহ সুহামতাল্লার প্রতি বিশ্বাসঘাতকতা এই বিষয়ের পরিমাণ বেশি সে যখন অনুভব করে আল্লাহ সুবাহতাল্লাহ তার অতি নিকটে আল ক্যারিব তিনি নিকটবর্তী তখন সেই ব্যক্তির মধ্যে তার কাজের জন্য লজ্জা অনুশোচনা এবং আল্লাহ সুবাহতাল্লাহ শাস্তির ভয় সৃষ্টি হয় আবার যে ব্যক্তি অসহায় যে মজলুম যে দুঃখ পীড়িত তার মনে ব্যাপক আশা শান্তি এবং নির্ভরতা সৃষ্টি হয় আল ক্যারিব আল্লাহ সুহামতাল্লাহ নিকটবর্তী এই বিষয়ের মাধ্যমে যদি সারা দুনিয়া তার থেকে মুখ ফিরিয়ে নেয় এরপরেও সে হৃদয়ে প্রশান্তি অনুভব করে এই এইভাবে আর কেউ না থাকলেও আল্লাহ আল্লা সুবাহানহাতলা তিনি আল ক্যারিব তিনি তো আমার নিকটেই রয়েছেন আবার যে ব্যক্তি এমন কোনো বড় দায়িত্বের কারণে পেরেশান অস্থির হয়ে আছে এবং অন্তরে পাহাড়সম বোঝা সে অনুভব করছে সেও নির্ভরতা অনুভব করে আল্লা সুবহান তাল্লাহ আল ক্যারিব নামের মাধ্যমে যে ব্যক্তি শত্রুর ক্ষতি এবং আক্রমণের ভয়ে ভীত সে ভয়ভীতি থেকে মুক্তি লাভ করে আলকারিব নামের পরকতে সে অন্তরে সাহসিকতা এবং বীরত্ব অনুভব করে আবার যে ব্যক্তি পথহারা পথিক পথের দিশা খুঁজে হয়রান যে ব্যক্তি সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জন কারাগারে অসহায় অবস্থায় বন্দী কিংবা যে ব্যক্তি কোনো মরণ ব্যাধিতে আক্রান্ত শয্যাশায়ী অসুস্থ কিংবা যে ব্যক্তি ঝড় জলোচ্ছ্বাসের মুখে নদী কিংবা সমুদ্রে ডুবতে বসা সেই নৌযানের আরোহী তারা প্রত্যেকেই হৃদয়ে প্রশান্তি আশা এবং নির্ভরতা অনুভব করে আল্লা সুবহানহাতালার নিকটবর্তী গুণের বৈশিষ্ট্য অনুধাবন করার মাধ্যমে তিনি আল কারিব তিনি নিকটবর্তী ওলামায় কেরাম তারা আলোচনা করে বলেছেন আল্লাহ সুবাহতাল্লাহ কোরআনে যে আয়তে উল্লেখ করেছেন তিনি বলেছেন ফি কারিব নিশ্চয়ই আমি নিকটবর্তী এই আয়াতটিকে আল্লা সুহাম তাল্লাহ স্থাপন করেছেন রামাদানের আলোচনার মাঝখানে সুরাব আকার সেই আয়তের আগে এবং পরে রমাদান নিয়ে আলোচনা করা হয়েছে এরপর মাঝখানের একটি আয়তে আল্লাহমতাল্লাহ তার রাসুলকে বলেছেন যদি বান্দারা আমার ব্যাপারে আপনার কাছে জানতে চায় তাহলে আপনি তাদেরকে জানিয়ে দেবেন ফাইকারিব আমি তাদের নিকটবর্তী কেন রমাদানের আলোচনার মাঝখানে আল্লাহমতাল্লাহ নিজের এই বৈশিষ্ট্যকে এভাবে উপস্থাপন করেছেন এবং সেখানে আল্লাহমাদাল্লাহ আরও বলেছেন উজিবুদাওয়া আন যখন বান্দারা আমাকে ডাকে আহ্বান করে আমি সেই আহ্বানকারীর আহ্বানে সারা প্রদানকারী ताफ सीरियल अमायक उल्लेख कर आयत के ये रमादान आलोचनाराजखने स्थपन करार्धमे प्रच्छन्न इंगित रही है आल्ला सबहम बुझिए रमदान हे अधिक दुआ करार मास आल्लाह के डार मास आल्ला नैकट्य अर्जन करार मास आल्ला रमादान मासे जत बेसि परिणाम मानुष के जहान नाम के मुक्ति प्रदान करें त करें आल्ला सूबहत आओ एक गुरुत्वपूर्ण कथा से आयते उल्लेख कर সুতরাং তারাও আমার আহ্বানে আমি আহ্বানকারীর আহ্বানে প্রদান করি যখন তারা আমাকে আহ্বান করে এরপর আল্লাহ তালা তিনিও আহ্বান করছেন এবং তিনি বলছেন ফাল এস্তাজি ইবুলি সুতরাং তারাও আমার আহ্বানে জবাব প্রদান করুক সারা প্রদান করুক এবং আল্লা সুবাহনতালার আহ্বান কি আল্লাহ সুবাহতাল্লাহর আহ্বান তিনি মানুষকে আহ্বান করেন দারুলসাল্লাম বা শান্তির ঘরের দিকে সেই জান্নাতের দিকে অন্যত্র তিনি জানিয়েছেন আল্লাহ ইলা সালাম। আল্লাহ মানুষকে আহ্বান করেন মানুষকে ডাকছেন দারুসাল্লাম বা সেই শান্তির ঘর জান্নাতের দিকে ওয়াহদিম এবং যাকে তিনি ইচ্ছা করেন তাকে সরল পথ প্রদর্শন করেন সেই সরল পথের দিকে তিনি তাকে হেদায়ত করে থাকেন শুরুতে আমরা উল্লেখ করেছি আল্লাহ যে নৈকট্য সেটা সত্তাগত নয় বরং তার জ্ঞানের মাধ্যমে তিনি তার সৃষ্টি জগতের প্রতি নিকটবর্তী যেমন কুরআনের অন্যত্র আল্লাহ মহামতাল্লাহ বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন যে তিনি আরও সে সমাসীন হয়েছেন আবার আল্লাহ উহাতাল্লাহ তিনি আল ক্যারি বা তিনি নিকটবর্তী আল্লাহ তিনি বলেছেন আল্লাহ তিনি নবমন্ডল এবং ভূমন্ডলকে সৃষ্টি করেছেন ছয় দিনে এরপর তিনি আরসের উপরে সমাসীন হয়েছেন একই আয়তে আরেকটু অগ্রসর হওয়ার পরে আমরা দেখতে পাই আল্লাহআাল্লাহ তিনি বলেছেন ওয়াহু আ মা আকুম আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন অল্লাহু বিমাতা আমল উ তোমরা যা করো আল্লাহ তার সবকিছু দেখেন তিনি জ্ঞানের মাধ্যমে তার নিকটবর্তী তিনি এমনকি আমাদের ঘাড়ের রগের থেকেও নিকটবর্তী অনাহানু আকরিদ সম্পূর্ণ আয়তে আল্লা আলা তিনি বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষের মন নীরবে নিভৃতে যে চিন্তাভাবনা করে সে সম্পর্কেও আমি অবগত রয়েছি এমনকি আমি তার ঘাড়ের ধমনী থেকেও অধিক নিকটবর্তী অন্যত্র তিনি আরও বলেছেন এমন কোনো তিন ব্যক্তির কোনো পরামর্শ নেই যেখানে তিনি চতুর্থ হিসেবে উপস্থিত থাকেন না এমন কোনো পাঁচ ব্যক্তি নেই যেখানে তিনি ষষ্ঠ হিসেবে থাকেন না এর থেকে কম কিংবা বেশি যাই হোক না কেন তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে রয়েছেন এবং তারা যা কিছু করছে কিয়ামতের দিন তিনি তাদেরকে তা জানিয়ে দেবেন নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সম্যক অবগত ইন্না আল্লাহ বিকুল সাই ইন আলিম আল্লাহ তিনি আল ক্যারিব তিনি নিকটবর্তী তার এই নৈকট্য এবং সাহচর্য সত্যাগত নয় বরং এটা তার দেখার ক্ষমতা শোনার ক্ষমতা সাহায্য প্রদান করার ক্ষমতার মাধ্যমে তিনি আরও সে সমাসীন এবং তার জ্ঞানের মাধ্যমে তিনি বান্দার নিকটবর্তী এবং যে সকল বান্দাদেরকে তিনি তার নিকট প্রদান করবেন যারা আল মুকার তারাই সফল তারাই থাকবেন সেই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে। জাননাতে আল্লাহ আল্লা সুবাহুরানি উল্লেখ করেছেন এবং যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী তারাই নৈকট্যশীল বা মুকার্রাবুন এবং তারা থাকবে সেই নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে ভাষাগত অর্থে গারিব শব্দের মাধ্যমে যে নৈকট্য বোঝানো হয়ে থাকে সেটা স্থান এবং সময়ের উপরে নির্ভরশীল এর বিপরীত হচ্ছে বাইদ বা দূরবর্তী মানুষের সাথে মানুষের যে পারস্পরিক নৈকট্য কিংবা দূরত্ব সেটা স্থান এবং সময়ের উপরে নির্ভরশীল কিন্তু আল্লা সুফায় তিনি কোন সময়ের মানদণ্ডে সীমাবদ্ধ নন ভাষাগত দিকে কারিবের মাধ্যমে সত্তাগত কিংবা অসত্ত্বাগত বস্তুগত কিংবা অবস্তুগত উভয় ধরনের নৈকট্যকেই বোঝানো যেতে পারে যেমন কোনো একজন ব্যক্তি সে যদি ভিন্ন কোনো দেশে অনেক দূরবর্তী কোনো স্থানে অবস্থান করে এরপরেও অনেক সময় तर नैकट्य भाकि बोर खूब का मानूष से हमार हृदय खूब काछे एर मध्यमे स्वगत नैकट्य बोझान है ना एर मध्यमे आवेग और अनुभूत जो नैकट्य प्रकाश करा हे मानुष्टर क्षेत्र में देखते पाई को जो व्यक्ति भिन्न महादेशे अवस्थान कर ले खूब सहजे तरह कथा बोलते परि विभिन्न भी जोाजगर माध्यम व्यवहार करूब सहजे तरह कथा बोते परिवहन मध्य एम एक अनुभूति सृष्टि है जे बहु दूरे थकले खूब ही निकटे रही है आज जब भलोबासी जैके पसंद करी जैसे नैकट्य कमना करीब जर बिरोह कतर हई तबी से हृदय खूब काछे एर मध्यमे कख सत्तागत नैकट्य बोझानो है वस्तुगत नैकट्य बोझानो है ये अल्लाह रबुल आलमीन क्षेत्र में सत्तागत नैकट्य किबा को सृष्टर मध्य सत्तागत भावे एकीभूत हो जावा কোনো জীব বা জড়বস্তু তাদের মধ্যে আল্লাহ সুহামাতাল্লাহ মিশে গেছেন এভাবে সত্ত্বাগতভাবে আল্লা সুহামতাল্লাহর ক্ষেত্রে নৈকট্য কল্পনা করা এটি একটি মারাত্মক বিভ্রান্তি আল্লা সুহামতাল্লাহার যে নৈকট্য সেটা কখনোই সত্তাগত বা বস্তুগত নয় কারণ সৃষ্টির সাথে যদি আমরা আল্লা সুবাহতআল্লাহ সত্তাকে মিলিয়ে ফেলি এটা হচ্ছে সম্পূর্ণভাবে মুরশিকদের আকিদা মুরসিকরা তারা বিশ্বাস করে আল্লাহ সত্ত্বাগতভাবে প্রত্যেক জীব বা জড়বস্তু সব মধ্যেই বিদ্যমান এবং এই আকিদার নাম হচ্ছে সর্বেশ্বর পাত কিন্তু সুস্পষ্টভাবেই এটা একটি শির্কের আকিদা এটা কখনোই ইসলামের আকিদা বিশ্বাস নয় আল্লা সুফহানহতআলা তিনি সত্ত্বাগত নৈকট্য থেকে অনেক ঊর্ধ্বে অনেক পবিত্র কাজেই এই বিষয়টি পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে আল্লা সুফাহতআলা যখন তিনি তার নৈকট্যকে প্রকাশ করেছেন এর অর্থ তার দেখার ক্ষমতা শোনার ক্ষমতা সাহায্য প্রদান করার ক্ষমতা এবং তার ইলমের মাধ্যমে তিনি তার সৃষ্টির নিকটবর্তী আল্লা সুবহানতআলার নৈকট্য এবং সাহচর্যের দুইটি ধরন রয়েছে প্রথম ধরণ অত্যন্ত ব্যাপক ব্যাপক অর্থে তিনি তার সমস্ত সৃষ্টির নিকটবর্তী তিনি তার সমস্ত সৃষ্টির কাছেই রয়েছেন এর কারণ হচ্ছে তিনি আসামি তিনি আল বাসির তিনি আর রাকিব তিনি আর শাহিদ তিনি আল ওয়াসি তিনি আল মুহিত তিনি আল আলিম আল্লা সুবহানহতআলা তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তীক্ষ্ণ দৃষ্টিদাতা তিনি সবকিছুর সাক্ষী তিনি সব কিছুকে বেষ্টন করে আছেন এবং তিনি মহা জ্ঞানী তার ইলমের মাধ্যমে তিনি সবার নিকটেবর্তী। মানুষ যদি তার নিজের অন্তরে একান্তে নীরবে নিৃহীতে কোনো কিছু চিন্তা করে সেই অনুভূতি সম্পর্কেও তিনি জানেন সেটা মুখে প্রকাশ করা হোক কিংবা না হোক সব সম্পর্কে তিনি অবগত তিনি অতি নিকটে অতি কাছে আল্লাহ সোহামদ আল্লাহর দ্বিতীয় নৈকট্য এবং সাহচর্য সেটা হচ্ছে বিশেষ নৈকট্য বিশেষ সাহচর্য যা তিনি তার ইমানদার বান্দাদেরকে প্রদান করে থাকেন যারা আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য আগ্রহী তাদের জন্য তিনি বিশেষভাবে নিকটবর্তী যেমন আল্লাহ সুবহান তিনি কোরআনে উল্লেখ করেছেন রহমতালিবসিন নিশ্চয়ই আল্লাহর রহমত সৎ বা মুহসিনীন তাদের নিকটবর্তী অন্যত্র আল্লাহ তাল্লাহ তিনি আরো বলেছেন আল্লাহ ইন্সুর আল্লাহি করিব তোমরা জেনে রাখো আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী সুতরাং আল্লাহ সুত সৎকর্মশীলদের নিকটবর্তী তাদের সৎকর্মশীল হওয়ার কারণে তিনি তার সাহায্য প্রদান করার মাধ্যমে তার বান্দাদের নিকটেবর্তী এবং তিনি বলেছেন ইন্দা নাসর আল্লাহি ক্যারিফ নিশ্চয়ই আল্লাহ সাহায্য অত্যন্ত নিকটে হাদিসে কুৎসিতে আল্লা সুবাহানতওয়াল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ব্যক্তি আমার দিকে এক বৃহৎ পরিমাণ নিকটবর্তী হবে আমি তার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হব। যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ নিকটবর্তী হবে আমি তার দিকে দুই হাত পরিমাণ নিকটবর্তী হব। যে ব্যক্তি হেঁটে হেঁটে আমার দিকে অগ্রসর হবে আমি তার দিকে দ্রুত অগ্রসর হব যে ব্যক্তি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে অথচ সে আমার সঙ্গে কোনো কিছুকে শরিক করেনি অংশীদার সাব্যস্ত করেনি আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। অন্যত্র আল্লাহ তাল্লাহ হাদিসে কুৎসিতে আরও বলেছেন আমি বান্দার উপরে যা কিছু ফরচ করেছি তা ব্যতীত অন্য কিছুর মাধ্যমে বান্দা আমার অধিক নিকটবর্তী হতে পারে না এরপর বান্দা নফলের মাধ্যমে আমার আরও নিকটবর্তী হতে থাকে হাত্তা উহিব বাহু এমনকি এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি যে সকল বান্দারা আল্লাহ আল্লাহ নৈকট্য পেয়ে ধন্য হয়েছেন তাদের সম্পর্কে আল্লা কোরআনে আলোচনা করে বলেছেন অস্তাহ নাহিম। যারা অগ্রবর্তী তারা তো অগ্রবর্তী তারাই নৈকট্যশীল তারা আল মুকার এবং তারা থাকবেন সেই নিয়ামতে ভরা জান্নাতে জান্নাতের উদ্যানসমূহে জান্নাতের বাগানে কারা সেই নৈকট্যপ্রাপ্ত বান্দা কারা আল মুাবন কারা থাকবেন আল ক্যারিবের নিকটে জান্নাতের সর্বোচ্চ স্থানসমূহ নির্ধারিত রয়েছে আল মুকরাবুণদের জন্য তারা হচ্ছেন প্রথমত আম্বিয়া আলহিমুসাল্লাম এরপরে রয়েছেন সিদ্দিক শহীদ এবং সমস্ত নেক্কার বা সলেহীন বান্দারা ইবনে কাসির রহেমাউল্লাহ তিনি এতের ব্যাখ্যায় বলেছেন নৈকট্যপ্রাপ্ত বান্দা তারাই যারা ফরজ আমলসমূহ পালন করে এবং নফল আমলসমূহও তারা পালন করে এবং যারা হারাম বা নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকে এবং অপছন্দনীয় কাজ থেকেও তারা দূরে থাকে এমন কি। যে সকল বৈধ কাজের মাধ্যমে আখিরাতে কোনো ফায়দা অর্জিত হবে না সে সকল কাজ থেকেও তারা দূরে থাকে তারাই নৈকট্যপ্রাপ্ত তারাই আলমোকার সালাফগন তারা বলেছেন আলমোকার বা নৈকট্যপ্রাপ্ত বান্দা তারাই যারা সবার প্রথমে মসজিদে যায় এবং সবার প্রথমে জিহাদে যায় সুতরাং আমলের মাধ্যমে আল্লাহতাল্লার আদেশকৃত বিষয়গুলোকে পালন করার মাধ্যমে এবং নিষেধকৃত বিষয়গুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে যেভাবে নৈকট্য অর্জন করা সম্ভব সেভাবে আর কোন কিছুর মাধ্যমেই নৈকট্য অর্জন করা সম্ভব নয় আল্লাহ আল্লা সুবহা নাহাত তিনি আল ক্যারিব তিনি নিকটবর্তী তিনি আমাদের অতি নিকটে তিনি আমাদের সকল অবস্থা দেখছেন আমাদের সকল কথা শুনছেন এমনকি আমাদের অন্তরের গোপন ভাবনা সম্পর্কেও তিনি জানেন তিনি আলে আলিম গোপন কিংবা প্রকাশ্য হৃদয়ের সমস্ত ব্যাকুলতা সম্পর্কে তিনি পূর্ণ অবগত এই বিষয়গুলো আমরা কমবেশি সবাই জানি কিন্তু সাধারণভাবে এগুলোকে জানা अंतरे अनुभव कर मध्य व्यापक पार्थक्य रही है जानके सब अवस्थाते देखें कथा सुन समस्त अवस्था सम्पर्ण अवगत क्यों एरपर मानुष किल्लाह तालह सम्पर् उदासीन हो विभिन्न गुणाहिर क्य अबाधतार क्या लिप्त हुए जदि मानुष प्रबल भाव सकल अवस्थाते ही आल्लासुमातल नैकट्य अनुभव करत कई गुणाहिर काजे एत सहजे लिप्त होते সে লজ্জিত হত ভীত হত এবং নিজের কাজের কারণে নিজেকে ধিক্কার দিত নিজের উপরে অনুতপ্ত হত। কারণ সে অনুভব করতো আল্লাহ তিনি আমাকে সব অবস্থাতেই দেখছেন কিভাবে আমি তার অবাধ্যতা করতে পারি গারো অন্ধকার রাতে যখন চতুর্দিক অন্ধকারে ছেয়ে যায় এবং কি নিজের হাত পর্যন্ত মানুষ দেখতে পায় না সেই অবস্থাতেও আল্লাহ তাল্লাহ তিনি আপনাকে দেখছেন এনুসালাম যখন তিনি তিন স্তরের অন্ধকারের মধ্যে নিমন্ত্রিত ছিলেন প্রথমত রাত্রির অন্ধকার এরপর সমুদ্রের পানির গভীরতার অন্ধকার এবং মাছের পেটের অন্ধকার সেই অবস্থাতেও যখন তিনি আল্লাহ তাল্লাহকে ডেকেছেন আল্লাহ তার ডাক শুনেছেন কারণ ইন্না রব্বী ক্যারি এবং মুজিব নিশ্চয়ই আমার রব তিনি নিকটবর্তী তিনি সারা প্রদান ক্যারি আল্লাহ আমাদের নিকটবর্তী তিনি সর্ব অবস্থায় আমাদেরকে দেখছেন আমাদের সব কিছু সম্পর্কে তিনি অবগত এই বিষয়টি সত্যিই আশ্চর্য করে দেওয়ার মতো শয়েখ আলি জাবের তিনি উল্লেখ করছেন যে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে একবার এক বন্ধু তাকে দেখতে এসেছিল चले जाए बंधुता के अनुरोध करल के चिरकुटे छोटो कागज एम एक वाक्य लिखे दाओ जो पढ़ते पढ़ते हमें कक्षे चले जाबीता लिखे दिलम आल्लाह तुम्हें देखें आल्ला तुम्हें एखंड देखें परवर्ती बंधु हाँ ओई एक वाक्य आल्ला भय भीत कर प्रभाव तर अंतरे व्यापकभवे सृष्टि होल्लाह के देखान सब अवस्थाते देखान সুতরাং আল্লাহ সুবহানতআল্লার এই নৈকট্য তিনি আল ক্যারিফ তিনি নিকটবর্তী এটা আমাদেরকে কখনোবা বা ভীত সন্ত্রস্ত করে দেয় কখনো আমাদের অন্তরে ব্যাপক ভীতি সম্ভ্রম এবং শ্রদ্ধা ভক্তি জাগ্রত করে আল্লাহ আল্লা সুফহানহতআলার প্রতি আবার এই একই নাম আমাদের অন্তরে ব্যাপক প্রশান্তি সৃষ্টি করে এই নামের বরকতে আমরা অন্তরে উষ্ণতা এবং নৈকট্য অনুভব করি এই নামের বরকতে আমাদের অন্তর থেকে কাপুরুষতা এবং ভীরতা দূর হয়ে যায় আমাদের অন্তরের সাহসিকতা এবং বিরত্ব সৃষ্টি হয় সুতরাং সেই অনুভূতিকে হৃদয়ে জাগ্রত রাখা হচ্ছে উচ্চ স্তরের এক অভিজ্ঞতা এই প্রসঙ্গে কয়েকটি উদাহরণ আমরা উল্লেখ করতে যাচ্ছি ওবাইবনে কাব রাজিয়ালতালহ তিনি একজন বিশিষ্ট সাহাবি ছিলেন তিনি এক রাতে শুনলেন কোনো একজন ব্যক্তি এসে তার ঘরের দরজায় করা নাড়ছেন ওবা ইবনে কাব তিনি বেরিয়ে এলেন এবং দরজা খুলে তিনি অবাক হয়ে দেখলেন রসুল্লাহ সাল্লাহ উলিয়াল্লাম তিনি সেই রাতের বেলা তার ঘরের দরজায় এসে উপস্থিত হয়েছেন তিনি করা নেড়েছেন এরপর রসুল্ল্লা সাল্ল্লা আল্লাহ সাল্লাম আরও একটি সংবাদ তাকে প্রদান করলেন এবং সেই সংবাদ শুনে তিনি যতটা আশ্চর্য হলেন তিনি ততটা আর কখনোই হননি তিনি সেই সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়লেন এতটাই তিনি আবেগ আপ্লুত হলেন রসুল্ল সাল্লাই সাল্লাম তাকে জানালেন আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমার কাছে আসতে এবং যেন তুমি আমাকে কোরআন পাঠ করে শোনাও উবাইবনেকাব তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ তিনি আমার নাম উল্লেখ করেছেন রসুল্ল্লা সাল্ল্লা ভুলাই সাল্লাম বললেন হাঁ তিনি তোমার নাম উল্লেখ করেছেন তিনি উবাই ইবনে কাবের নাম উল্লেখ করেছেন এবং তার রাসুলকে আদেশ করেছেন যেন তিনি উবাইয়ের কাছে গিয়ে উপস্থিত হয়ে কোরআন পাঠ শুনেন এই যে আল্লাহ সুহামতাল্লার নৈকট্য এটা অনুভব করে উবাই ইবনে কাব আবেগ আক্রান্ত হলেন তিনি কান্নায় ভেঙে পড়লেন আরেকটি ঘটনায় আমরা দেখতে পাই আইসা রাজি আল্লাহতাল আনহা তিনি রাসুল উল্লা সাল্লা সাল্লামের সাথে একই কক্ষে অবস্থান করেছিলেন তিনি ছিলেন ঘরের অন্য প্রান্তে এই অবস্থায় একজন নারী এসে রসুল্লাহাল্লা সাল্লামের কাছে তার স্বামীর ব্যাপারে বিভিন্ন অভিযোগ অনুযোগ পেশ করছিল এবং বাদানুবাদ করছিল আইসা ঘরের অন্য প্রান্তে থাকার কারণে সেই মহিলার সমস্ত কথা শুনতে পারছিলেন না একই কক্ষে এত কাছে থাকার পরেও আইসা রাজি আল্লাহ তিনি সেই নারীর কথা শুনতে পারছিলেন না কিন্তু আল্লাহ সুবাহানুয়া তালা সেই নারীর কথা বিস্তারিতভাবে শুনেছেন জিব্রাহল আলহিমাম তিনি আয়াত সহকারে অবতরণ করলেন এবং সেই আয়াতে আল্লা সুবহান ওয়াতালা তিনি বলেছেন কদ সম্লাহ কৌললি তুজা দিলু কফি জুজিহাষ্টি ইহস কৌল্লতিহস্ট ইল হক ইম্ব স যে নারী তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করেছে আপনার কাছে এবং অভিযোগ পেশ করেছে আল্লাহর দরবারে আল্লাহ তার কথা শুনেছেন আল্লাহ আপনাদের উভয়ের কথাবার্তাই শুনেছেন ইন্ন আল্লাহ সামি বাসির নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আল্লাহ সুবাহানতাল্লাহ তিনি তার সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা হওয়ার মাধ্যমে নিকটবর্তী তিনি আল করিব তিনি সব কিছু সম্পর্কে জানেন তিনি আল আলিম সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ সুহানতআল্লার কাছে গোপন নেই লোকমান হাকিম যখন তার ছেলেকে উপদেশ প্রদান করেছিলেন তখন আলসাহতালের এই গুণ এবং বৈশিষ্ট্যকে তার পুত্রের সামনে উপস্থাপন করেছিলেন এই ঘটনার মধ্যেও আমাদের জন্য রয়েছে একটি বিরাট শিক্ষা পিতামাতা হিসেবে আমরা অনেক সময় চাই সন্তানকে চোখে চোখে রাখতে এবং যেন তারা কখনোই কোনো ভুল কিংবা ক্ষতির কাজ করে না ফেলে সেই বিষয় থেকে তাদেরকে হেফাজত করতে কিন্তু সব সময় কখনোই আরেকজন মানুষকে চোখে চোখে রাখা সম্ভব নয় কিন্তু যদি আমরা সন্তানদের মনে এই ধারণা শিশু অবস্থাতেই বদ্ধমূল করে দেই যে আল্লাহ তিনি সর্ব অবস্থাতেই তোমাদেরকে দেখছেন সব কিছু সম্পর্কে তিনি জানেন এবং সমস্ত আমলকেই তিনি কেয়ামতের দিন সামনে আনবেন প্রকাশ করবেন তখন সেই শিশু মনে ব্যাপক প্রভাব এবং তোলপার সৃষ্টি হয়ে যায় অনেক বড় মানুষ তার আল্লাহ সুভাওয়ার নামের কোনো প্রভাব গ্রহণ করে না কিন্তু একজন শিশুকে যখন বলা হয় আল্লাহ সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রোতা তিনি সব কিছু দেখছেন সব কিছু শুনছেন সব কিছু জানেন তখন শিশু মনে ব্যাপক প্রভাব সৃষ্টি হয় লোকমান হাকিম আল্লাহতাল্লার বৈশিষ্ট্য পেশ করে তার সন্তানকে বলেছিলেন হে আমার সন্তান হে আমার ছেলে কোন বস্তু যদি সরিষা দানা পরিমাণও হয় এমনকি সেটা থাকে প্রস্তর গর্ভে এমনকি সেটা থাকে পাথরের নিচে পাথরের মধ্যে বা প্রস্তর গর্ভে কিংবা আসমানে অথবা জমিনের গভীরে ভূ গর্ভে সেটাকেও আল্লাহ উপস্থিত করবেন ইন্না আল্লাহ আল্লাফ উন খাবীর নিশ্চয়ই আল্লাহ আল্লাতিফ তিনি আল খাবির নিশ্চয় আল্লাহ অতি সূক্ষ্ম এবং সব বিষয়ে খবর রাখেন গাড়ো অন্ধকার রাতে একটি কালো পাথরের উপরে একটি কালো পিঁপড়ার চলাচলকেও তিনি দেখেন এমনকি তার পায়ের আওয়াজও তিনি শোনেন যে সকল আমলের মাধ্যমে মানুষ আল্লাহ নৈকট্য লাভ করে এবং নিকটবর্তী অবস্থায় থাকে তার মধ্যে একটি হচ্ছে সলাদ আদায় করা এবং সিজদা প্রদান করা যখন মানুষ সিজানত অবস্থায় থাকে যখন তার মাথাকে সে জমিনে ঠেকিয়ে রাখে আল্লাহ সুহামতাল্লার কাছে নিজেকে নত করে বিনয় অবনত হয় সেই অবস্থায় সে যে তাজবি পাঠ করছে কিংবা দোয়া করছে সেটা হয়তো বা তার পাশের ব্যক্তি শুনতে পারছেন না কিন্তু আল্লাহ তালা তিনি পরিপূর্ণভাবে সেই সম্পর্কে অবগত আল্লাহ আল্লা সুহাম তাল্লাহার নৈকট্যের আরেকটি বিষয় হচ্ছে তিনি অবতরণ করেন প্রতি রাতে শেষের আংশে তিনি তিনি নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন ঘোষণা দিতে থাকেন এমন কে আছে যে আমার কাছে চাইবে আমি তাকে প্রদান করব। এমন কে আছে যে আমার কাছে আহ্বান করবে আমাকে ডাকবে আমি তার ডাকে জবাব দিব সারা প্রদান করব এমন কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ সুমতাল্লাহরের এই নৈকট্যের অনুভূতি সদা সর্বদা হৃদয়ে জাগ্রত রাখা সেটাকে অনুভব করা এটাই হচ্ছে এই সান যদিও বা আমরা আল্লাহকে দেখতে পাচ্ছি না কিন্তু তিনি অবশ্যই আমাদেরকে দেখছেন এটাই হচ্ছে এই সান মাধ্যমে ইবাদতের উচ্চস্তরে স্তরে পৌঁছানো সম্ভব যদি কোনো ব্যক্তির মধ্যে ইহেসান থাকে তবে তার মধ্যে বিনয় এবং নম্রতা থাকবে সে খুশো খুজু সহকারে সলাত আদায় করতে পারবে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস থেকে আমরা দেখতে পাই যখন ইব্রাহীল আল্লাহ ইসলাম তিনি অপরিচিত ব্যক্তির বেশে এসে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের কাছে জানতে চেয়েছিলেন প্রশ্ন করেছিলেন এহি কি। তখন নবীদি জবাব দিয়ে বলেছিলেন এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আমরা তাকে দেখতে পাচ্ছি আর যদিও বা আমরা তাকে দেখতে নাও পাই তবে এই বিশ্বাস রাখা যে তিনি তো অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হিসান আল্লাহ তিনি আমাদেরকে অবশ্যই দেখছেন তিনি আলকারিব তিনি নিকটবর্তী তিনি তার বান্দাদের ইবাদতগুলোকে অত্যন্ত কাছ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি অন্তরের অবস্থা সম্পর্কেও জানেন ইবাদতের বাহ্যিক বিষয় দেখার আগে তিনি আমাদের অন্তরের অবস্থা দেখেন নিয়ত ঠিক আছে কিনা এবং সেখানে ইখলাস আছে কি না যদি নিয়ত বিশুদ্ধ না হয় এবং ইখলাস আন্তরিকতা না থাকে তাহলে পরবর্তী ইবাদত আল্লা সব তালার কাছে গ্রহণযোগ্য বা কবুল হয় না আল্লাহ সুহামতালার কাছে আমরা দোয়া করি তিনি যেন আমাদের সকল কাজে নিহতের বিশুদ্ধতা এবং ইখলাস প্রদান করেন আল্লাহ কিভাবে তার বান্দার ইবাদতকে কাছ থেকে দেখেন সেই প্রসঙ্গে হাদিসে আমরা দেখতে পাই আবু হরাই রা রাদি আল্লাহ তাল্লাহ্নহু তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে আমি নবীজিকে রসল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মা আজীন আল্লাহ উলিসাই ইন মা আজীন আলী নাবি হাসানি সৌতি বিল কুরআনিহি আল্লাহ তার নবীর সুদলিত কণ্ঠে এবং উচ্চস্বরে কোরআন পাঠ করার প্রতি যতটা মনোযোগী হন সেই তিলাওয়াতকে তিনি যেভাবে শুনে থাকেন অন্য কোনো বিষয়ের প্রতি তিনি ততটা মনোযোগী হন না ইবনে গাছি রহিমাউল্লাহ তিনি বলেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ অন্য কোনো কিছুকে সেভাবে শোনেন না যেভাবে তিনি তার নবীর তিলাওয়াতকে শুনতে পছন্দ করেন নবী যখন আল্লাহর ইবাদত করেন তিলাওয়াত করতে থাকেন সুললিত কণ্ঠে জোর গলায় কুরআন পাঠ করতে থাকেন তখন সেই তিলাওয়াতে এক ভিন্ন রকমের মিষ্টতা থাকে কারণ নবীদের সচ্চরিত্র এবং পরিপূর্ণ আল্লাহ ভীতির কারণে তাদের গলার আওয়াজে এক ধরনের মিষ্টতা থাকে আল্লাহ সুতাল্লাহ সেটাকে পছন্দ করে থাকেন এবং সেটাই হচ্ছে তিলাওয়তের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নবীর কণ্ঠে সেই তিলাওয়াতকে বিশেষ মনোযোগের সাথে শ্রবণ করে থাকেন আইসেরা দিয় আল্লাহ তাল্লাহ আনহা তিনি বলেছেন মহান সেই সত্তা যার শ্রবণ শক্তি সমস্ত আওয়াজকে বেষ্টন করে আছে সাধারণভাবে আল্লা সুবাহতালা সমস্ত বান্দাদের সমস্ত তিলাওয়াত সেটা ভালো কিংবা খারাপ ভুল কিংবা শুদ্ধ সব কিছুই শুনে থাকেন মুমিন বান্দাদের তিলাওয়াতকে আল্লা সুবহান তাল্লাহ শ্রবণ করে থাকেন আল্লাহ তাল্লাহ তিনি বলেছেন তোমরা যে অবস্থাতেই থাকো না কেন এবং কুরআন থেকে যা কিছুই তোমরা তিলাওয়াত করো না কেন এবং যে আমল তোমরা করো না কেন আমি তার সাক্ষী আমি তার সাক্ষী যখন তোমরা সেই আমলে নিমগ্ন হও আমরা যখন সালাত আদায় করি আল্লাহ তিনি আমাদের নিকটবর্তী তিনি আমাদের সলাৎকে পর্যবেক্ষণ করেন আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ তিনি আপনাকে দেখেন যখন আপনি সালাতে দণ্ডায়মান হন এবং সিজাকারীদের সাথে যখন আপনি উঠা বসা করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা তিনি সর্বজ্ঞানী আল্লাহ সুবাহ তিনি আল করিব তিনি আমাদের নিকটবর্তী যখন কোনো একজন ব্যক্তি নিঃসঙ্গ হয়ে পড়ে সে একাকিত্ব অনুভব করে সেই অবস্থাতেও সেই অন্তরে আল্লা সুহানাতার আল ক্যারিব নামের মাধ্যমে নৈকট্য এবং সাহচর্য অনুভব করতে পারে সেই ক্ষেত্রে ইবাদতের মাধ্যমে তার একাকিত্বকে তার নিঃসঙ্গতাকে সেই নির্জনতায় রূপান্তর করতে পারে নিঃসঙ্গতা আর নির্জনতা এক রকম নয় চরম একাকিত্ব এবং নিঃসঙ্গ অবস্থাতেও সে আল্লা সুহানতআলাকে ডাকতে পারে দোয়া করতে পারে ইন্না রাব্বি ক্যারিব মজিব নিশ্চয় তিনি নিকটবর্তী সারা প্রদানকারী নিঃসঙ্গতার বিপরীতে নির্জনতা শব্দের মধ্যে রয়েছে অনেক ব্যাপক অর্থ যে বান্দার অন্তরে আল্লাহর নৈকট্য পাওয়ার ব্যাকুলতা রয়েছে সে নির্জনতাকে ভালোবাসে সে নির্জনতাকে আল্লাহর ইবাদতের একটি মাধ্যমে পরিণত করে সে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং অশ্রু বিসর্জন করে তার জন্য সেই নির্জনতা পরিণত হয় আল্লাহ তাল্লাহার নৈকট্য অর্জনের এক বিরাট মাধ্যমে হাদিস থেকে আমরা জানি আল্লাহ সুফহানহমতাল্লাহ বিচারের দিনে সেই কঠিন দিনে যে সকল ব্যক্তিদেরকে আরো সে ছায় আশ্রয় প্রদান করবেন সেই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই সকল মানুষ সেই সকল ব্যক্তি যারা নির্জনে আল্লাহকে শরণ করে এবং অশ্রু বিসর্জন করে আমরাও আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের অন্তরে তার নৈকটির অনুভূতি এবং তার ভালোবাসাকে জাগ্রত করে দেন তিনি আলকারিব তিনি নিকটবর্তী যিনি আমাদের সবচেয়ে আপন সবচেয়ে কাছের আল্লাহ তিনি আমাদের এতই আপন এত কাছে এবং এত নিকটবর্তী যে অন্তরের ব্যাকুলতাগুলো অন্তরের অস্থির অবস্থাগুলো মুখে না বললেও তিনি জানেন এবং বুঝেন তিনি একই সাথে তার সমস্ত বান্দাদের সকল অন্তরের অবস্থা সম্পর্কে তিনি অবগত বান্দা যখন ভয় এবং আশা সহকারে আল্লাহর কাছে কাতর কণ্ঠে চাইতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ তা শুনেন। তিনি আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে আপন ইবনুল কাইম রাহিমাউল্লাহ তিনি বলেছেন মানুষের অন্তরে এমন একটি শূন্যতা রয়েছে এমন একটি বিরহ রয়েছে যা আল্লাহর স্মরণ এবং ব্যাকুলতা ছাড়া কোনো কিছুর মাধ্যমেই তৃপ্ত হতে পারে না কারণ তিনি আমাদের অন্তরের মালিক আমাদের অন্তরের এই অনুভূতিগুলো তিনিই প্রদান করেছেন তিনি মানুষকে অন্তর দিয়েছেন হৃদয় দিয়েছেন এবং সেই হৃদয়ে ভালোবাসার ক্ষমতাও দিয়েছেন একজন মানুষ আরেকজন মানুষের যত কাছের কিংবা আপন হোক না কেন যত ঘনিষ্ঠ কিংবা আন্তরিক হোক না কেন কিছু কিছু সময় আমরা কম বেশি সবাই অনুভব করি সব সম্পর্কেই কিছু দূরত্ব থাকে একজন মানুষ কখনোই পরিপূর্ণভাবে আরেকজন মানুষের সকল অবস্থা সকল দুঃখ ব্যাকুলতা কিংবা অস্থিরতা বুঝতে সক্ষম নয় যিনি বুঝতে সক্ষম তিনি আলকারি ভ্যারি তিনি নিকটবর্তী কর্তি যে বান্দার অন্তরে আল্লাহাল্লাহর এই নৈকট্যের অনুভূতি জাগ্রত থাকে সে আল্লাহর নৈকট্যকে অনুভব করে এবং প্রতিটি নির্জনতায় সে আল্লাহর নৈকট্যের স্বাদ পেতে চায় ইবাদতের মাধ্যমে কবির ভাষায় কথাগুলোকে এভাবে উল্লেখ করা হয় রাত কি কেটে যাবে ঘুমে অলসে তুমি কি জানবে না তোমার নিজেকে तुमार प्रभु के तुम कि काद्बे ना अश्रु फेले तुम कि चाहबे ना दुहत मेले तुम्हें कि जानवे ना महा ग्रंथ हृदय ठेले रत किटे जा घूमे अलसे तुम कि जानवेना तुम निजेके प्रभु के शीजदाय नत हुए अश्रु छो अल्लाहर शरणे हृदय करो प्राण ढेले सब व्यथा बो प्रभुके बो प्रभुके रत कि केटे जा घूमे प्रोजेक्ट सम्पर्क पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डॉट फेसबुक चैनल